তাহলে সে কি করবে সে কি খুলতে পারবে নামে খুলতে পারবে মেডিকেল পড়া মহিলাদের জন্য মুসলিম মেয়েদের জন্য যদি প্রয়োজন হয়তো জাহেজ কিন্তু পড়া সেটা হচ্ছে সেপারেট শিক্ষার ব্যবস্থা থাকতে হবে সহশিক্ষা শিক্ষা নয় যুবক যুবতীদের একসাথে মেক্সিং পড়াশোনা নয় আল্লাহ রবুল আলমের মুসলিম শাসকদেরকে যেন এই কাজটি করা তফিক না হয় ছেলে মেয়েদের ব্যবস্থা করবে ছেলেদের জন্য ভালো পরিবেশ লেখাপড়ার ব্যবস্থা করে ছেলে মেয়ে একাকার করে দেবেন না হলে যত অশীলতা ছড়াচ্ছে যত জেনার পাপ হচ্ছে সবগুলি যারা নেতৃত্বে রয়েছে। শিক্ষা দপ্তরে আর অশ্লীলতা সেই শিক্ষাঙ্গন থেকে বাড়িতে নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছি সব বাপ মা করে সামনে জবাবদেহি করতে হবে রকম মেডিকেল পড়া সহশিক্ষায় শিক্ষায় যাই আর সেখানে মুখমন্ডল যদি খুঁতে বলে মোটেই মানবেন না বরং আপনি সেই শিক্ষাকে লাথি মেরেছি বলেছেন সৃষ্টির আনুগত্য নেই ফিমা খালিক স্রষ্টার বিরুদ্ধাচরণ বলে রবের না করে হারাম কাজ করে আপনি কারো আনুগত্য করবেন মোটেই না বৈধ এনামা তো ফিল্ম হ্যাঁ ভালো কাজে বৈধ কাজে রয়েছে বৈধ কথা বলে ঠিক আছে যারা সব দপ্তর আছেন তাদের জন্য হারাম এবং যে বোন বা মেয়ে কাল খুলবে তার জন্য হারাম তার পিতা মাতার জন্য হারাম আল্লাহ রবোজন আমাদের হেদায়াতের পথে অটল রাখেন এবং এসব গুমরাহি থেকে আল্লাহ যেন মুসলিম জাতিকে ফিরিয়ে নিয়ে